আবু জুহাইফা রাজিয়াল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন আমি আলী রাজিয়ালকে বললাম আপনার নিকট কিছু লিপিবদ্ধ আছে তিনি বললেন না শুধুমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর একজন মুসলিমকে যে জ্ঞান দান করা হয় সেই বুদ্ধি ও বিবেক এছাড়া কিছু এ সহিফাতে লিপিবদ্ধ রয়েছে তিনি আবু জুহাইফা রাজিয়াল্লাহ তাল্লানহ বলেন আমি বললাম এ সহিফাটিতে কি আছে তিনি বললেন ক্ষতিপূরণ ও বন্দি মুক্তির বিধান और यह विधानटी मुस्लिम के काफिर हत्यार विम हत्या